ধর্মের কাজেও নারী পুরুষের ব্যবধান আছে এইটা একটা কথা ইসলাম বলেছেন যে তোমাদের কোন নারী যদি মসজিদের নমাজে গিয়া সহিধা দিও না এরমানি ফজিলত বেশি না অনুমতি বাধা না দেওয়ার না না অনুমতি আর গরে নমাজ করলে বেশি সব ইতে অনুমতি না ফদিলত এবং রসুলের সেই কথাটা কখন বাস্তবায়ন সম্ভব উম আয় সারা দিয়ে আল্লাহ বলে আল্লাহ রসুল যখন বলেছিলেন যে নারীদেরকে মসজিদে যাইতে চাই বাধা দিও না আর নাই বলেন নবীর হাবিম চোদ্দাই হাবিছে যে হে নবীর দিবির থেকে হাজির বেদি বুঝছে নবীর দিদি সারা জীবন গড়পুরে নবীর হামি বুঝলেন না চোদ্দ হাজির বেশি বুঝছে কোন পরিবেশ আয়সা বলেন বর্তমানে সেই পরিবেশ নাই বর্তমান পরিবেশ যদি নবী তাহলে নিষেধ করে দিতেন পরিষ্কার সাবধান নারীরা মসজিদে যাবে পাঁচ সাত বছর আগে নবী দুনিয়াতে তাকে পরিবেশটা কেমন ছিল আর নবী দুনিয়া ঠিক আছে আয়সার ভাগী জীবনে পরিবেশ টা কেমন হইল যে বুধার্জার ঘোষণা ঘরের এক ব্যক্তি নতুন মুসলমান হয়ে মুসলমানো কোনদিন করবো না একটা গুণা আমি মুসলমান হওয়ার করতে হবে সব গুণা তলবা সেরে দিচ্ছে যেদিন কাপির ছিল কলে মামান হইয়াছে আর কোনো করবে একটা গুণা মুসলমান হওয়ার পরেও করতে হবে রসুল বলে কোন গুণা লোকটা বলে সেটা হলো দিনা করার গুণা আল্লাহ খুব তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে দিনা করার গুণা যে মুসলমান হওয়ার পরও তোমার করতে হবে তুমি তার সাথে দিনা করবে তোমার মামুনের সাথে না অন্য লোকের মামুনের সাথে সে বলে না হুজুর আমার মামুনের সাথে নয় আমি অন্য লোকের মামুনের সাথে রি দেবা রাতুল বলেন তোমার পেষ্টির যার মামুনের সাথে তুমি তার পেষ্ট নাই তখন লোক তা বলে চিকিৎসক এই লোকটা পরবর্তীতে বলে আমাকে এবারে বুঝিয়ে দেওয়ার পর আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনের সাথে দিনা করলে যেমন ভাবে তার মান ইজ্জত নষ্ট হয় অন্য লোকের মা তার কে কুমজরে দেখলেও সেই কারণে রাসুল এই কথা বলার পর থেকে আর জীবনে কোনোদিনের মা বোনের সময়ের সমাজ রসুল দুনিয়ার শেখা বিদায় হওয়ার পরে রসুলের দিদিগনের মলি এইরকম সমাজ আর তাকিনি অনেক নতুন নতুন মুসলমান হয়েছে যারা এখনো রাস্তাঘাটে নারীদেরকে কোনো ধরে দেখে যারা রাস্তাঘাটের নারী দেখে দেখে এই জন্য আয়সা বলেন নবীন যে পরিবেশে বলছিলেন মেয়ে রূপরা মসজিদে গেলে বাদা সেই পরিবেশ এখন নাই এখানে পরিবেশ যদি নবী দেখতেন পরিষ্কার তবে আপনাদের যুগটা আয়সার যুগের থেকে আরো উন্নত অবশ্যই এখনো নবীর হাবিজ কি কাছে এখনো না মসজিদে যাইতে চাইলে বাধা দেওয়ার দরকার কথা বুঝে আসলো কিনা নবীর হাবিজটা কি রহিত হয়ে গেল না সত্য সামে বল এখন যদি আপনি সেই পরিবেশ পানি না হয় যে আল্লাহ রসুল বলছেন বাধা দিব না তুমি বাঁধাতে নেওয়া লাগে আমি বলিয়া রসুলের দিন বলছেন এই পরিবেশে না সেই পরিবেশে তুমি সব পরিবেশে সমান কথা বল লাগে কথা কিনা হাজি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি পুরুষ যদি মসজিদে জমাতে নামাজ পড়ে পূর্ণা একা গড়ে নামাজ করে সব নষ্ট করবেও তার সংসারে কিছু লাভ হয় দুনিয়া কি কি মসজিদে আসা যাওয়ার সময় সময় বাঁচল মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচলো গাড়ি নিয়ে মসজিদে আসা জামা করতে গেলে নারী যদি মসজিদে গিয়া জমাতে নেওয়ার এক নম্বরে সব নষ্ট দুই নম্বরে সময় নষ্ট তিন নম্বরে আশা দেওয়ার কষ্ট ছয় নম্বরে তেল পুরার আমাদের নারী এবং পুরুষদের যেমন ভাবে সংসারের ঝুঁকি আলাদা আলাদা করে দিয়েছেন নারী এবং পুরুষদের বন্দীগিরও অনেক দিন হে মুসলমানের নারী যা তোমরা যার যার বসবাসের ঘরে বাস করো বরং কোনো বসবাসের গর তোমার কর্মস্থ की बोले नारी के जुदी, देखे मान किसुना जरा आरा बुझे कैमने नष्ट মানার মান বলতে কিছু নাই নষ্ট কি বলছে কিভাবে যারা আছে সবাই এখানে কারো মনে যদি কোন প্রশ্ন থাকে বুঝার দিয়ে থাকে প্রশ্ন করবেন বা বলবেন বাইরে যে বিশ্ব বরং বুঝতে আসেন বুঝার চেষ্টা করেন না বুঝলে বত্রিশ নম্বর আয় বলো আল্লা বস্তিষ্ণ করা এন্দা বলেন হে নদীর দিপিরা তোমাদের মর্যাদা সাধারণ মুসলমান নারীদের মর্যাদা চেয়ে অনেক বেশি আন্নারা কি নবীর দের মর্যাদা অন্য নারী বিধবা হলে বিধবা মুসলমান ইসলাম ধর্ম নবীর বিধ বিধবা হলে করে আর কোন উন্মতের বলে। النبي اولى بالمؤمنين وأزواجه أمهاتهم مؤمن ترك النبي ولا خمس تجوتن যে সবচেয়ে বেশি मोहब्बतের পাত্র আর নবীর বিবিগণ হলেন উম্মত সমস্ত উম্মতের জন্য মা এখানে আয়াতে যে আল্লাহ পর্যন্ত বলালেন নবীর বিবিগণকে গোটা উম্মত মুসলমান উম্মতের মা বলেন এখানে মা বলার ব্যাপারটা বা তিনি না ইখানে মা বলার ব্যাখ্যা হইল যে তুমি তার যেই রকমের হারাম নবীর বিধবা বিদিকে বিয়ে করাও তোমার জন্য সেই রকমের হারাও বিয়ে করার বিয়ে করা হারাম হওয়ার বেলায় মা বিয়ে হারাম হবার বেলায় মা কিন্তু গর্বদারিনী মায়ের সাথে তো পর্দা লাগে না আল্লাহ বলে দিদিরা পর্দার দিদি কে আমাদের মা বলেছেন মার সাথে যেমন পর্দা লাগে না নবীর দিদির সাথেও পর্দা লাগবে না সেই বেকার না মা কে বিয়া করা যায় না নদী কেউ নবীর দিদি কেউ বিয়া করা যাবে না সেই বেকার মতো তিনি তোমাদের মা ওই পর্দার বেলা পর্দার বরং পর্দার বেলা আল্লাহ বলেন্লাহ বত্রিশ নম্বর আয়াছে নবীর বিদিগণকে বলেন তোমাদের পর্দা করতে হবে সমস্ত করতে হবে শরীরের পর্দা করতে হবে সমস্ত মুসলমান নারীদেরকেই নবীর বিবিদেরকে আরো কঠোরভাবে করতে হবে আওয়াজের পর্দা করতে হবে সমস্ত মুসলমান নারীদেরকেই আরো কঠোর আল্লাহ বলেন্লা বলেন যদি আল্লাহর শাস্তির বয় তোমাদের অন্তরে থাকে তাহলে ভিন্ন কোনো পুরুষের সাথে কথা বলতে গেলে সাথে কথা বলার দরকার হয় তাহলে আল্লাহ বলেন মধুর আওয়াজে বলবে না করপস আওয়াজে বলবে আওয়াজের মধ্যে যেন মজা না পাওয়া যায় আপনারা আওয়াজে পড়ার পথা না মধুর আওয়াজে পড়ার এই জীর্ণাম কারণ আল্লাহ রসুল বলেন কোরআন শরীফ মধুর আওয়াজে আরেকটা দুঃখ আমার আল্লাহ যে পরিমাণ সুর দিতেন এই পরিমাণ সুরে কল্পনা আরেকজনের সুর নকল করার চেষ্টা করবো এটা নয় তোমাকে আল্লাহ যে পরিমাণ মধুর আওয়াজ দিতেন ওই পরিমাণ মধুর আওয়াজের কোরআন করার অর্থের চেষ্টা করব যারা কোরআ করি আমাদের খুব সুন্দর হয় তিনি সুন্দর আওয়াজে একটা আয়াতির আবাজ করে শেষ করার মাত্রই আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলে অনেক তুই আল্লাহ কুরআ আল্লাহ যখন কোরআন চাল করা এবং চুপ আল্লাহ কি আল্লাহবর বলবো আল্লাহ আল্লাহ বলবো না আল্লাহ বলে চুপ্তাপ আল্লাহর কালামের মর্যাদা আল্লাহর কালাম যত মনোযোগ দিয়ে শুনবো হবে চোখটা হবে আল্লাহর কালামের মর্যাদা এখন যদি নারীকে ইমাম বানানী কে যদি ইমাম বানান মিবের নামাজ কেশার নামাজ সজনের নামাজ নারী নারী ইমাম আসলে করবে না দূরে পড়তে হবে বলেন কর্পরে পড়বে না মধুর সুরে ভিন্ন নারীর মধুর সুর ভিন্ন পুরুষে শুনলে কি হয় হাল বলেন শুনলে তারে বুক করার রূপ দাগে বুক করার রূপ দাঁড়ে আসলে তার ভিন্ন নারীর মধুর আওয়াজ শুনলে তারে বুক করার রূপ কোনো পুরুষের মনে লাগে না হাল্লা কথাটা অবাস্তবছে কি বলে না অনেক পুরুষে শুনলে তোমার মনে দেশ বাইশ নম্বর আল্লাহ বলেছেন ভিন্ন নারীর মধুর সুর ভিন্ন পুরুষে শুনলে আপনার মা আপনার দিদি কণ্ঠস্বর শুনে ভিন্ন পুরুষের মনে যদি আপনার মা বোন কে করার লুক জাগে তাই আপনার ভালো না কমে এই পেস্টির বুধার মত কতজন মুসলমানের আছে আল্লাহ এতটুকু অপমান কোন মুসলমান নারীর জন্য বর্দাষ্ট করেন না এই চিহ্ন বলেন দেহের পর্যায় শুধু নয় বলার আমাদের পদ্মা করতে হবে কথা বুঝে থাকলে কোন রা দিনা করে দেখে মানি চোকের দ্বারা করে কোন বিন্দু পুরুষ যদি কোন বিন্ন নারীর সাথে ফালস করে আল্লাহ রসুল বলেন সে মুখের দ্বারা তার সাথে দিনা রিন্ন পুরুষ যদি বিন্ন নারী মুখ থেকে শুনে রাত্রে কে হাতের দ্বারা দিনা করে রাতুল বলেন কোনো যদি কোন বিন্ন নারীকে নিয়ে একা এসা এক করে রাত বলেন ওই পুরুষটা ওই নারীদের সাথে দ্বারা দিনা করে রাত বলেনা বলেছে প্রথম হলো টুকের দিনা দুই নম্বর মুখের দিনা তিন নম্বর কানের দিনা চার নম্বর হাতের দিনা পাঁচ নম্বর পায়ের দিনা ছয় নম্বর লজ্জার যদি আপনারা মনে করেন আপনাদের রসুল মিথ্যা নারীর ফল টুকল্প শুনলে কানের দিনা হয় বিন্য নারী কে তাস করলে হাতের দিনা হয় ভিন্ন নারী করলে পায়ের দিনা হয় ভিন্ন নারীর সাথে মিলামীলা করলে লজ্জার চারের দিনা হয় এই জন্য ত্রিশ নয় উদিন দিক হুম ইন্নী বিয় আয়াতের তিরে গুহাম সেই হাজি গাড়ি চোখ থেকে সারে জিনার গাড়ি চোখ থেকে সারে লজ্জাস কখনো যেতে পারে এই দিনের দিনা বন্ধ করো দানের দিনের এই বসলে কামের স্টেশনে বলবে কামের স্টেশনে বসলে হাতের স্টেশনে বলবেই হাতে স্টেশনে বসলে পায়ে স্টেশনে বলবেই পায়েশনে বসলে লজ্জার স্থান বলবে বন্ধ করার কত পদক্ষেপ হইলের দিন বন্ধ করো আল্লাহিন والذي بنى بني قومه على جيوبهم ولا يغتينك ان تحن الا الله هو لكين هرসুলে کریم سلطان মুসলমান নারীদেরকেও তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতের তফসিলের সারমন মহিল মানুষের সমাজে যত দৃণা হয় সকল দিনা চোখ থেকে শুরু হয় চোখ থেকে শুরু হয় চোখের দিনা বন্ধ করলে সব রকমের বন্ধ হয়ে যাবে চোখের দিনা বন্ধ না করলে আর দ্বারা নারী মান যায় এবার আছেন তেত্রিশ নম্বর আয়োরে আসা হবে আল্লাহ বলেন হে নারীরা তোমরা বসবাস করে না বলুন আমার কত কারণে একটা হইল এটা তোমাদের জেলখানা কর্মস্থল সংসারেরও ধর্মেরও বসবাসের গড় নারীদের সংসারেরও কর্মস্থল ধর্মেরও কর্মস্থল আর একটা হলো তোমাদের মান রক্ষার ব্যবস্থা গড়ে তাকলে মান দাঁড়াইতে পারে না তখন বুঝলেন কিনা দেখে তাহলে এবার বলুন সুরায় আফদারের তেত্রিশ নম্বর আয়া চাল্লা মুসলমানের নারীকে ঘরে থাকতে বলেছেন গত কারণ দুই কারণে একটা বলছে তোমার জেলখানা হওয়ার কারণে না কর্মস্থল হওয়ার কারণ আর মান রক্ষার সহজ ব্যবস্থা নারী যে ওই সের কারণে নারী মান যায় পুরুষে দেখলে অমান যায় সব চুগত করলেও মান যায় মান যায় পুরুষে তোমার মান যায় গরের বাইরে গরলে সয়ভাবে কোনোভাবে তোমার মান যায় না এই তোমার মান রক্ষার উপস্থিত হলো বসবাটের ঘর এই জন্য আল্লাহ তুলে নিশ্ল্যাম্বর নাই না বসবাটের ঘরে একটা কারণ যে কর্ম করে দেওয়া হয়েছে তিন দরকার যেতে পারবে বের অতিরিক্ত মন করা দরকার নয় এমন যাই সেই কথা দিকে তো কিতাবে নারীদের ঘরের বাইরে যাওয়ার পারমিশন কত দরকারে দেওয়া এক নম্বর ধর্মীয় দরকার তিন নম্বর হইলেন তিন দরকারে মুসলমানের নারীকে গড়ের বাইরে যাওয়ার পারমিশন দিতেন এক নম্বর দরকার হইল ধর্মীয় দরকার দুই নম্বর দরকার হইলো ব্যক্তিগত দরকার তিন নম্বর দরকার হইল আর্থিক সংকট ধর্মীয় দরকারের ব্যাখ্যা কোন নারীর উপর যদি হজ হয় বসবাসের গড়ে হজ হব না যেখানে সেখানে যে যেতেই হবে তখন গস থেকে বের হতে হবে না আমার কথা বুঝে থাকলে বলুন কোন দরকারের নারী ঘর থেকে বাইরে ধর্মীয় দরকার কোনো নারী যদি বসবাসের গড়ে বাড়ে ইসলামী জীবন যাপনের উপজি এলএম শিকার সুযোগ না পায় বুয়া গুরুক শিকার সুযোগ নাই কলেমা কালাম শিকার সুযোগ নাই শিকার সুযোগ নাই নমাজ দরকার ধর্মীয় দরকার দুই উদাহরণ গেল ঘর পর ঘর থেকে বের হতে হবে ধর্মীয় দরকার ইসলামী জরুরি শিক্ষা অর্জন করে বাড়লে ঘর থেকে বের হতে হবে এটা ধর্মীয় দরকার কথা বুঝলেন কিনা এবার বলুন পাঁচ বেলার নামাজ জমাতে ভরা এদের জন্য নারীদের ঘর থেকে বের হওয়ার ধর্মীয় দরকার নয় আমাদের সমাজে অনেকে একাকার করে ফেলেছে একাকার কোন রে বসে কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা না হয় যেখানে গেলে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে বরং কোন দরকার ব্যক্তিগত দরকার সংকট বলতে কি ব্যাখ্যা আর্থিক সংকটের বেখা হল ইসলামের বিধানে নারীদেরকে সম্পূর্ণ খরচ গ্রহণ করে লালন পালন করবে বাবা বিয়ার এক পর্যন্ত নারীদেরকে সম্পূর্ণ করে লালন পালন করবে কতদিন লালন পালন করবে স্বামী বিয়ার প্রত্যেকে নারী সম্পূর্ণ খরচ গ্রহণ করে লালন পালন করবে স্বামী কতদিন পর্যন্ত মরণ পর্যন্ত কোন নারীর যদি স্বামীও না। লালন ধারণ করবে এরকম কোন আত্মীয় যদি না থাকে সরকার তাকে লালন ধারণ করবে সরকারও যদি লালন ধারণ না করে সম্পদ এখন নারী রুদির কিনা। বগাটাকে বলন যেই নারীকে বাহে লালন পালন করা দায়িত্ব পালন করতেছে এই নারী রুগীর জন্য বাড়ি বাইরে যাবে যেই নারী স্বামী한테 যদি বিদা হয় একবার তো জন্য বাইরে যাবে মার নারী রুগীর জন্য বাইরে যায় তুমি দুনিয়াতে এত গুড়গাছ করছ না আর এই বলছি কি আলো গুণা মিলা গেছে নারী বাবা যদি না খাওয়ায় তখন না সংকটে এই নারীর জন্য রুজি রোজগারের জন্য ঘরের বাইরে যাওয়া আর বিশ্ব সংকট যদি কোন দরকার না আল্লাহর মন মন দরকার কে আল্লাহ কোথাও আল্লাহ আল্লাহ এই তিন দরকারে নারীদের বাড়ির যাওয়ার বাড়ির বাইরে যাওয়ার আমি বলে এবার পর্দা কোথায় বাড়ির বাইরে মুসলমানের নারীর পর্দার ক্ষেত্র দুইটা একটা নিজের ঘরের ভিতরে মুসলমানের নারীর পর্দার একটা বিজয় মুসলমানের বিয়ম্বর আল্লাহ বলেন হেমান যে গড়ের ভিতরে কোন নারী বসবাস করে সেই গড়ের ভিতরে তুমি বাস করে যে তার মানে হইলো এই নারীটা গড়ে দিতে কথা গড়ে ঢুকতে যদি দুলা পারমিশন না লাগে বাড়ির গড়ে ঢুকতে যদি দেবরের পারমিশন না লাগে নয় বরের ভিতরে ব্যাপারটা তুমি রাস্তায় কি করবা তুমি তো বরের ভিতরেই বেপর আর একটা বাইড আমি সুরান্না বলে তারা নয় গরের ভিতরে হল ভিন্ন পুরুষ ঢুকতে না দেওয়ার ঘটনা বুঝে থাকতে বলুন গড়ের ভিতরে গুরখার পদ্মা নারীর গড়ের ভিতরে গোর্খা পিঁড়ে বসে থাকবে নারী ঘরের ভিতরে গাড়ি বসে থাকবে না তোমার ঘরের ভিতরে ভিন্ন দরকার যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে তখন যেন প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বেকর্দা হয়ে বেপরদা নারীদেরকে আল্লাহ আয়াতে অসভ্য নারী অন্য বলে একসবাঘাত দেওয়ার দায়িত্বটা পুরুষ যদি অবিবাহিত হয় একসবায়াত্রাঘাত করার দায়িত্বটা তবে একটা খবর আছে যে সরকারের দিয়ে সেই পরিমাণ না এটা প্রবাদ আছে বাংলাদেশ তোমার দেশে যত লক্ষ কোটি দিনা হবে সকল দিনাকারে যেমন তুমি একটা সরকার যাই বাড়ি এবার আছেন আল্লা নারীর নাম আগে দিলেন কেন একমাত্র কারণ নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ কোন রকমের দিনার সুযোগ পায় না নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ কোনোরকমের দিনার সুযোগ পায় না তাহলে সব দিনার সুযোগ জায়গায় আর যদি বাইরে যাও পুরুষদেরকে দিনার সুযোগ দেওয়া যায় আল্লাহ তোমার মান রাখবে না পুরুষরা বিনার সুযোগ দেয় যে আয়াত আল্লাহ নারীদের গরের সর্দার কথা বলছেন সেই আয়াত সাতাইশ নম্বর আয়া সুবাই নের সাতাইশ নম্বর আয়া বলেছেন মুসলমানের কোন নারী গড়ে জায়গা পুরুষ ভিন্ন পুরুষ পারবিধান তারা ঢুকতে পারে না দুই ভালে গিয়ে নারী তার ঘরে ভিতরে ব্যবস্থা আমরা পালন করার চেষ্টা করার নিয়োগ রাখি আল্লাহ আমাদেরকে বুকে দিয়ে পালন করতে পারত না বুঝছি না কি বলা যাবে অবহেলার জেনে শুনে পালন করবে না আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন পালন করেনা কেন আলেম যদি বলেই না আল্লাহ আপনাদেরকে কিছুই জিজ্ঞাসা করবেন না আমাদেরকে চান্দুরা জিজ্ঞাসা করবেন বললে না কেন আমার আছে বললেন সুরায় দের সাতাইশ ন বাইরের পর্দার কথা সুরাই আজামের ছে আল্লাহ বলেন কোন রকমের দিনার সুযোগ পাওয়া হয় নারী বেপরদা হইয়া গড়ের বাইরে গেলেই পুরুষে কিসের সুযোগ পায় দিন পায় এক রকম দিনার সুযোগ পায় না রকম দিনার সুযোগ পায় এর মধ্যে পয়লা রকম দিনা এই সমাজে হয় না কি বলে কি করবেন কি ওয়াস করবেন কি বোঝাইবেন কারে বুঝাইবেন কেন বুঝাইবেন আমি আশা করি একটা আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের মা বোনের মা নিজ কিভাবে যায় পর্দার দ্বারা নাদের পর্দার দ্বারা এই ব্যাপারে আল্লাহ বলে সুরায় নের এক নম্বর আল্লাহ বলে মুসলমান এদের শরীরের সুন্দর পুরুষের সামনে প্রকাশ করে না এদের শরীরের সুন্দর যেন প্রকাশ করে না তবে যে অংশ যে সুন্দর প্রকাশনা করে পারা যায় না সেই ব্যাপারে খুশ নাই যতটুকু সুন্দর প্রকাশনা করলে চলে না ততটুকুর ব্যাপারে গো নাই আল্লাহ মুসলমানের নারীরা নিজের শরীরের সুন্দর ওই সুন্দর প্রকাশ হইলে ও দোষ নাই যে সুন্দর ডাকিয়ারাটা কঠিন ওই সুন্দর প্রকাশ করা দোষ নাই দেখি কোন দিলেন না আলামত হইলে আলামতের দ্বারা তো ক্লিয়ার হয় না কোন সুন্দরতা। এই জন্য আব্দুল্লাহ সাহাবি কিনা রসুলের সাহাবি রসুল কোরআন শিখছিলেন কিনা আমাদের মতইটা বললেন না নিজার পুরুষের স্থানে সুন্দর প্রকাশ করবে না তবে যতটুকু প্রকাশ করার কঠিন না ডাকলেও গুণা হবে না কোনটা তিনি বলেন নিজা হলো নারীর সমস্ত শরীরই সুন্দর যে কোন ভাই পোশাক দিয়া যদি দেখে কিছু পুরুষ আছে নারীর শরীরে যেমন সুন্দর দেখতে পায় নারীর শরীরের পোশাকেও সুন্দর দেখতে পায় এইরকম সম্পন্ন কোন পুরুষ নাই। কিছু পুরুষ এমন আছে যে ওরা নারীর শরীরে যেমন সুন্দর দেখে নারীর শরীরে ওরা পোশাকের সুন্দর দেখে তাহলে তো বললে সুন্দর দেখো শরীরে সুন্দর দেখো পোশাক দিয়া পোশাকের সুন্দর দেখো কি দেয়া ওই ইন্দ্রেমা সুদ বলেন পোশাকের সুন্দর দেখো গোটা দিয়া কারণা ডাহার ইবনে মাসুদের তসির বুঝলেন ইবনে মাসুদের তসির মতো চেহারা ডাহার কোন গীলার ইসলামের নাই ইসলাম শিক্ষক আর যে সুন্দর দা কঠিন এর আরেকটা ব্যাখ্যা করেছেন হন আব্বাস এক পক্ষ ইদনে মাসুদের ইদনে মাসুদের পশ্চিমা আপনাদের সময় সময়ারে দিলে চেতনায় যেমন যে নারী আদালতে চাকরি দিতে গেল আদালতের বিচারপতির সামনে চেহারা করতে হবে নাকি হবে আছে কিনা যে রাস্তায় নামে টাইম ভারে গেল এই নারী চেহারা রাস্তায় এই সময় চেহারা করলে পুরুষরা ফেট নাই করবে কিনা যদি পুরুষরা ফেট নাই করে তাহলে শুধু দরকারের সময় চেহারা করতে পারবে কোন সময় পুরুষ পরীক্ষা করে কিনা এই নারীটা চেহারা খুলে আমি এই যে সুযোগে একটু দেখা এই মনোভাব যদি কোন পুরুষের অন্তরে থাকে বুঝে কিনা সুতরাং বর্তমান জমানোর কোনো নারী যদি রাস্তার মধ্যে ঝেড়া খুলে তাহলে কোন পুরুষ শেষ নাই করে না করে ইদিনের ব্যাখ্যা মতো শেষ নাই করলে রাস্তায় নারীরা আমাদের বর্তমান সমাজে ইবনে আব্বাসের পত্রিক মতো নারী চেহারা করতে পারে না ইদনে মাসুদের তস্তিক মতো কোন নারী রাস্তায় চেহারা করতে পারে না এরপরে যদি কেউ নারীদের চেহারা রাখার কোনো। ইসলামে নাইত্রিশ নম্বর দুই কারণে একটা সর্বোচ্চ আবার বলেছেন হ্যাঁ দরকারে বের হতে পারে পরিষ্কার তোমার সুন্দর যেন রাস্তা পুরুষে দেখতে না পায় তোমার সুন্দর যেন রাস্তার পুরুষে দেখতে না পায় এবার নামী পর্দা নারী পর্দা করার মানে হলো নারীর সুন্দর যেন বিভিন্ন পুরুষে দেখতে না পায় কোথাকার সুন্দর তোমার স্ত্রী না কেন একটা উদাহরণ দিতে পারো চমৎকার সেটা হইলো তুমি যদি একটা বিয়া করার প্রস্তাব স্বামী তুমি যদি শর্ত লাগাও যে আমার কন্যা হবে। দেখার পর না নিরাপত্ত অনেক ক্ষেত্রে হয় সেই শর্ত খুঁজে যদি দেখা তুমি কন্যা দেখবে কন্যা তুমি আমার হাত দেখো তুমি আমার কল দেখো তুমি আমার মাথা দেখো আমার চুল দেখো মুখ মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর সুর বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর বেশি সুন্দর দেখাবে না সব সুন্দর দেখে দেওয়া হল না পরিষ্কার হয়ে গেল মুখ আমের চেয়ে বেশি সুন্দর মুখ মাতার চেয়ে সুন্দর মুখ চুলের চেয়ে বেশি মুখ ওই সমস্ত কথা বুঝলেন কিনা দেখেন এই জন্য ত্রিশ নম্বর আয়াতে বলেছেন নারীরা বসবাসের ঘরে থাকো আর যদি বাইরে যাও সুন্দর ঢাকিয়া যাও কোন মানুষ যদি মুহাতে হবে পুরুষ পুরুষের আমল করে পুরস্কার আল্লাহ এত দুটা উদাহরণ দিয়ে আর কে বলেন। একটা পুরুষ ন্যায় সংগত করে শত্রুর মোকাবেলায় যুদ্ধ করতে গেল একটা মানুষ যুদ্ধের মনে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গেল এই পুরুষটা হয় আল্লাহ বলে সব সমান কোথায় সৃষ্টির মধ্যে সমানের মধ্যে যুদ্ধের ময়দানে পুরুষ যদি মারা যায় পুরুষ যদি রুজা দিলি আসে তাহলে গাধীর সব পায় নতুন বেলায় ওই সন্তানের পরিচিতি দেখে তাকে গাধীর পায় বলেন সমান কোথায় আল্লাকে পুরস্কার পাওয়ার সমান পুরুষ যদি যুদ্ধের ময়দানে এক নম্বর নারী পুরুষে ব্যবধান দুই নম্বর নামে ব্যবধান তিন নম্বর যোগ্যতায় ব্যবধান পাঁচ নম্বর সাত নম্বর কর্মেবা পাঁচ নম্বর কর্মতলে ব্যবধান ছয় নম্বর আল্লা কে পুরস্কার পাওয়ার বেলায় সমান আমি তো হইলাম না পুরুষ ঈদের নামাজ বিরাজ পত বড় সব কাইলো হায় হায় আমি তো হইলাম না তাইলে পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া সহিত হয় তুমি তুমি সন্তান এক কাজের দ্বারা সমান সো আপনা ভিন্ন কাজের দ্বারা সমান স আলাদা শুধু আল্লাহ সাথে পুরস্কার পাওয়া দেয় সব আল্লাহ অনুদাবন করা তো বিজ্ঞান করুন আমি আল্লাহু গলার মধ্যে তায়েব গাদারিস আল্লাহু তাআলা ফি না ওয়া বিনা ওলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি